বাংলা মানবতা সমাধান ইসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল্লাআলমিন পলা আকিবাতুল মু্লা তবাস্লাম আল্লাহ রসুলহিল করিম আম্মা বাদ টিভি বাংলার সুপ্রিয় দর্শক আমরা ইমানের পথ ও পাথেও বিষয়ে কথা বলতে গিয়ে এমন এক জায়গাতে গিয়ে কথা সমাপ্ত করেছিলাম যেখানে বুঝাতে চাইছিলাম যে এই দুনিয়াটা ভোগের নয় এই দুনিয়াটা হচ্ছে ত্যাগের কাকে বলে ভোগ কাকে বলে ত্যাগ আমাদের দেশওয়ালি কথায় আছে একবার খানা খাই রোগী দুইবার খানা খাই যোগী তিনবার খানা খাই ভোগী কথাটা কত সুন্দর এটা অভিজ্ঞতার কথা যারা রুগী হয় তারা একবারই খায়। যারা যোগী হয় যোগ নিয়ে ব্যস্ত থাকে সন্ন্যাসী হয় যারা তারা দুবার খায়। আর যারা দুনিয়াতে ডুবে থাকে তারা তিনবার খায় তাহলে অতিরিক্ত খাওয়াটাই হচ্ছে ভোগের পরিচয় আপনি আপনার হিসাব দিতে পারবেন সত্যি করে বলুন আপনি যোগী না আপনি রুগী না আপনি ভোগী আপনার কাছ থেকে উত্তরটা আসবে সকালবেলায় আমাদের ভেতরে এমন কোনো মানুষ যদি থেকে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ জেনে অভ্যাসটা আপনাকে না দেয় ঘুম থেকে জেগে বেলায় নামাজ পড়িনি ওই বাসি মুখেই অপরিষ্কার মুখেই একটা চা আমরা খাই তাকে বলা হয় বেড টি আল্লাহ আপনাকে বাঁচাই অনেক লোক আছেন এমন যারা ফজরের নামাজ পড়েননি বেলা হয়ে মুখ ধুয়েছেন তারপরে পরেই চা খেয়েছেন নাস্তা করেছেন তারপরে আবার যখন বেলা আটটা হয়ে যায় নটা হয়ে যায় সেটাকে তখন আমরা কী করি পেট পুরে খাই চারখানা রুটি খাই তরকারি খাই আবার দুপুর বেলায় ভাত খাই রাতের বেলা আবার রুটি খাই এবং ভাত খাই আবার অনেক লোককে দেখব আমরা যে তিনটা সাড়ে তিনটার দিকে আবার বাজারে গিয়ে হালকা ফুলকা একটা টিফিন না খেতে গেলে চলে না এর মাঝে হয়তো পনেরো বিশটা পান অবশ্যই হয়ে যায় যদি সিগারেটকে এবং বিড়িকে আপনারা যেমন বলেন খাই খাই তো যদি ওটাকেও খাবার ধরা হয় তো তাহলে বিষখানা সিগারেটও খাওয়া হয়ে যায় তাহলে একটা মানুষের যদি খাওয়ার ফর্দিটি এত লম্বা হয় তাহলে সে লোকটা ভোগী না সে লোকটা রোগী না সে লোকটা যোগী বন্ধু আমার দুনিয়াটা ভোগের নয় দুনিয়াটা ত্যাগের যে সমস্ত লোকেরা ত্যাগের দুনিয়াটাকে ভোগের বানিয়ে দিচ্ছে তারা কেয়ামতের দিন শুধু হাত কচলাবে কী করলাম ওই জায়গায় যদি একটু ত্যাগ করতাম তাহলে আজকে ভোগ করতাম অনেক লোক বলে আরে যারা দুনিয়ায় বড়ো লোক তারা আখেরাতেও বড়ো লোকই করবে এ দুনিয়ায় যারা ছোটো লোক গরিব ফকির ওখানেও ওরা ওই গরিব ফকির হয়েই থাকবে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ নবী বলেছেন বাসনা জীবনে কোনদিন তারা বাস্তবায়িত হতে দেখতে পায়নি মনের ভেতরে জন্মেছে আবার মনের ভেতরেই মরে গেছে এইরকম গরিব লোকগুলো এইরকম দরিদ্র লোকগুলো ওই সমস্ত কোটিপতিদের ওই সমস্ত সম্পদশালী ব্যক্তিদের থেকে চল্লিশ বছর আগে জান্নাতে যাবে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের নাবি তা এই শুভ সংবাদটা দিয়েছেন বন্ধু আমার এ বলে হেলা করবেন না ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানায় আছে। দিনকে উঠায় লাটে ইবলিশ দলে নাম লেখায় আছে ইমান বেঁচিয়া হাটে মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখন ওয়াজে মগজে যদি কাউরি ক্যান্সার হয়ে যায় তালে তাকে ওয়াজ দিয়ে নাসিহাত দিয়ে তাকে বুঝাতে পারা যায় না আপনি বুঝেন তো আলহামদুলিল্লাহ না যদি বুঝেন তাহলে আপনার মগজ পর্যন্ত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব যদি এই দুনিয়ায় ত্যাগ করতে না পারেন ওই দুনিয়ায় যদি ভোগ হয় তাহলে কি হবে সেদিন আপনি হাত কচলাবেন সেদিন কিন্তু আর আপনাকে দেওয়া হবে না কোরআন মাজিদের ভেতরে আল্লাহ রবুল্লা আলহামিন বলছেন জান্নাতে বসে বসে জান্নাতিরা সুখ করবে আর তারই পার্শ্ব জাহান্নামে কষ্ট পাবে জাহান্নাম থেকে পড়ে পড়ে জান্নাত দিগের দিকে হাত তুলে শত শত জাহান্ন চা চাবে আর বলবে চা চাবে আর বলবে আল্লাহর কোরআন বলছে ও ভাই জান্নাত যারা যারা জান্নাত নেয়া মতকে তোমরা ভোগ করছ একটুখানি তোমাদের পানিগুলো আমাদের দিকে ফেলে দাও কাল্পনিক কথা নয় ভাইজান এটা কোরআনের কথা বলছি এক জাহান্নামি এক জান্নাতের কাছে আবেদন করছে তোমার পানিগুলো যদি একটু এদিকে ফেলে দাও তো কি লাভ হবে ওই পানি পানিটাকে আমি পান করব আমার তৃষ্ণাই প্রাণ ফেটে যাচ্ছে আগুনে পুরে পুরে পুড়ে পুড়ে ছাই হয়ে গেলাম কাজে তোমার কাছে একটুখানি ভিক্ষা চাইছি ওই পানিগুলো একটু দিয়ে দাও ওই খানাগুলো একটু দিয়ে দাও আমিও বাঁচি কি জবাব পাওয়া যাবে দুনিয়াই খুব ভোগ করেছিলেন গে পানি বোতলকে বোতল মদকে মদ সেভেন আপকে সেভেন আপ কোনোই কিছু আপনার কাছে বাধা পাই কোনো কিছুই আপনি রোকেননি যত রকমের পানীয় ছিল হালাল ছিল হারাম ছিল সবই খেয়েছিলেন পান করেছিলেন সেদিন আপনি ত্যাগ করতে পারেননি ওই বেচারি ত্যাগ করেছিল আজ ভোগ করছে আর আপনি যাহান নামে পড়ে পড়ে ত্যাগ করবেন দাও ভাই একটু দাও কী জবাব দেবে তারা তারা জবাব দেবে না না না না না না না না না না না না না না না না না এগুলো তোমাদের জন্য আর হালাল হয়ে নাই কাজে তোমরা জাহান নামে পড়ে পড়ে ওখানে আজাব ভোগ বরোগা এবং জাহান নামেই তোমাদের পানীয় ব্যবস্থা আছে ওইগুলো পানিও তোমাদের পান করতে হবে এইগুলো পানিও তোমাদের পেটে যাবে না তোমাদের পেটে সইবে না তাহলে দেখতে পেলেন ত্যাগ কাকে বলে আর ভোগ গাকে বলে ভিক্ষা চাইতে হচ্ছে যে কিছু দাও আমাকে পাবে না আমি বলিনি আল্লাহর জান্নাতকে ঘেরা আছে কাঁটা দিয়ে কষ্টদায়ক জিনিস দিয়ে পীড়াদায়ক জিনিস দিয়ে এবং আল্লাহর জাহান্নামকে ঘেরা আছে মন লুভানো জিনিস দিয়ে মনের আকাঙ্ক্ষা এবং বাসনার পূর্তি যেখানে আছে ওই জিনিসগুলো দিয়েই আল্লাহ রব্বুল আল আমিন জাহান্নামকে ঘেরে রেখেছেন কেমন কথা অর্থাৎ যদি দুনিয়ায় কষ্ট করা যায় তাহলে বাড়েই জান্নাত দুনিয়ায় যদি আনন্দ করা যায় তাহলেই জাহান্নাম আপনি বলবেন কাকে বলে কষ্ট কোনটাকে বলে আরাম কোনটাকে বলে অসুখ সোজায় একটাই শুধু উদাহরণ আপনাকে দিচ্ছি যদি ঠান্ডার দিনে শীতের দিনে মাঘ মাসের ঠান্ডা যে কন কন কন কন করে ল্যাপের ভেতর থেকে বের হতে বার হয় না এমন সময় যদি আপনার কানে আজান চলে আসে ফাইয়া আল আল ল্যাপ ছেড়ে দাও মসজিদে গমন করো মসজিদে গেলেই তোমার নামাজ হবে না তোমাকে অজু বানাতে হবে বাড়িতে হিটারের ব্যবস্থা নেই আমি দরিদ্র আমি মধ্যবিত্ত লোক আমি এই সাত সকালে উঠে একটু মেহনত করি দুটো দানা খাই আরামে আরামে খেতে পাই না কলসিতে হাত দিলাম কন কনে পানি লটাতে নিলাম অজু করলাম আপনি নিজে বলুন ওই ঠান্ডার দিনে শীতের দিনে এত দূর পর্যন্ত জামাটাকে উঠিয়ে দিয়ে যখন আমি অজু করি তখন জানটাতে আরাম লাগে না কষ্ট লাগে একশোবার আপনি বলবেন এটা কষ্টের ব্যাপার কষ্ট লাগে এই কষ্ট দিয়েই আল্লাহ রবুল আলমিন জান্নাতকে ঘিরে রেখেছেন যারা এই কষ্টটা করে নিতে পারলো তারা জান্নাতের ব্যাড়াটাকে টোপকে যেতে পারল জাহান্নামকে কি দিয়ে ঘেরা আছে মন লুভানো জিনিস দিয়ে ঘেরা আছে যেখানে মন ডুবে যাবে ওইগুলো জিনিস দিয়ে জান্নাতকে খেরা আছে মন কোথায় গিয়ে ডুবে মন ডুবে যাবে কোনো যদি পার্কে যান তাহলে হারামকারী চোখের সামনে দেখতে পাবেন অথচ হারামকারী করাও যেমন হারাম তেমনি হারামকারীকে দেখাও হারাম বিকালবেলায় ঘোড়ার জায়গা নেই আপনি চলে গেলেন ওই সমস্ত এলাকায় আমরা বিশেষ করে যারা টাউনের লোক হয়তো চলে যায় ভিক্টোরিয়ার দিকে হয়তো চলে যাই আমরা ইডেন গার্ডেনের দিকে হয়তো চলে যায় আর এমন ওই সমস্ত বাগানের দিকে যেখানে যেতে গেলে দেখা যাবে কিছু দুনিয়ার কুলাঙ্গার বসে বসে বে করছে সেখানে আমি গেলাম মন ওখানেই আমার জুড়াই আমি মসজিদে গিয়ে যদি দশ মিনিট টাইম দিই তো তা না করে আমাকে যদি কেউ ক্লাব হাউসে ডাকে আমাকে যদি কেউ আড্ডা দেওয়ার জন্য কফি হাউসে ডাকে তো সেখানে বসে যদি আমি পনেরো মিনিট দশ মিনিট আড্ডা দিই তো সেটা আমার মনটা জড়িয়ে যায় এইগুলো দিয়েই আল্লাহর জাহান্নামকে ঘেরা আছে জেনে রাখুন আল্লাহ রবুল আলমিন আরও অনেক কথা বলেছেন যদি দুনিয়ার কথা কিছু বলি তাহলে এক কবি বলেছেন কাঁটা হেরি খ্যান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনে সুখ লাভ হয় কি মুহিতে যদি গোলাপ ফুলের গাছে কাঁটা আছে যদি তুলতে যাই তাহলে হাতে কাঁটা লেগে যাবে রক্ত বেরিয়ে যাবে এই ভয়ে যদি গোলাপ ফুল তুলতে না যাই তাহলে জীবনে কোনো দিন ওই ফুলটাকে হাতে তুলে একবার নাকে তার ঘ্রাণ নেওয়ার সুযোগ করতে পারবেন না কাঁটার ভয়ে যদি বসে থাকেন তাহলে জীবনে ওই ফুলকে পাড়া যাবে না আপনি যদি বলেন কষ্ট করতে পারবো না জান্নাত যেতে পারবো না তাহলে সোজা কথা জীবনে ফুল তুলতে পারবেন না আর যদি বলেন কাঁটা লাগবে তো লাগবেই এত সুন্দর ফুলটাকে একবার দেখবো একবার তাকে পারবো পাড়ার পরে তার ঘ্রাণটাকে আমি নেব এমন যদি মনটাকে শক্ত করতে পারেন তাহলে পরে ফুল পাটতে পারা যাবে কেষ্ট কষ্ট না করলে মিলে না আল্লাহ রাবুল আলামিন এ ব্যাপারে আরও কথা বলেছেন আপনার সামনে সে কথাগুলো নিয়ে আসছি সঙ্গে থাকুন একটা ছোট্ট বিরতির পর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 যারা যারা এই ফর্মুলাগুলোকে মেনে দিতে পারেনি যারা নিজের দুনিয়াটাকে ত্যাগ দিয়ে বদল করতে পারেনি ভোগ দিয়ে বদলে নিয়েছে সে সমস্ত লোক সম্বন্ধে আল্লাহ সাবধান বাণী উচ্চারণ করেছেন তাদের কানে যায়নি অ্যাকশন হয়নি পিস বাংলা তাদেরকে কোরআন আকৃষ্ট করতে পারেনি তারা কোনো মতেই সৎ পথের হতে পারেনি দুনিয়াতে ডুবে থেকেছে সেই লোকগুলোকে আল্লাহতালা বলছেন যারা আমার জিগির থেকে আমার দিন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে তাদের জন্য একটা জীবন অপেক্ষা করছে জীবনটা কেমন লাঞ্ছিত জীবন জীবনটা কেমন ধিকৃত জীবন জীবনটা এতটাই গান্দা এতটাই অপরিষ্কার যেই জীবন মানুষ কোনো দিন মানতে রাজি নয় এই দুনিয়ায় অথচ তাকে ওই দুনিয়ায় ওই রকম জীবন দেওয়া হবে কেমন জীবনটা হবে আল্লাহ তালা বলছেন তোমাকে জমা আমাদেরকে পানাহা দিও হে আল্লাহ এত সুন্দর দুটা চোখ থেকে যে চোখ দিয়ে আমি ইংরেজি পড়তে পারি আমি বাংলা পড়তে পারি আমি হিন্দি পড়তে পারি আমি দুনিয়ার আরো আরো ভাষা পড়তে পারি আমি আমার মুখ দিয়ে বলতে পারি আর এই দুই চোখ দিয়ে ঠিকই পড়ছি আল্লাহ বলছেন তোমাক আমি কেয়ামত দিন কানা করে দু চোখের অন্ধ করে আমি জমা করবো হাসরের ময়দানে কানা হয়ে জন্ম হতে গেলে কতটা ঠেলা লাগে রাস্তায় যে কানাগুলোকে দেখেছেন অন্ধগুলোকে দেখেছেন তাদের দিকে একবার দেখবেন দেখে নিজে একটু অনুমান করবেন দুটো চোখ না থাকার কারণে ব্যাচারা কত কষ্টের জীবন অতিবাহিত করে কোথায় হোচট খাচ্ছে কোথায় খালে গিয়ে পড়ছে কোথায় পায়ে কাটা লাগছে কোথায় যাবে কোথা থেকে কোথায় চলে গেল কেউ যদি বাইরে থেকে তাকে সাহায্য না দেয় তাহলে তার গন্তব্যে পৌঁছা কত মুশকিল হয়ে যায় আল্লাহ রাবুল আলামিন বলছেন তোমার মতো সেই তানকে তোমার মতো আমার দুধকে তোমার মতো এই দুনিয়া প্রেমী কেয়ামতের দিন আমি অন্ধ করে ময়দানে তুমি আমাকে প্রশ্ন করবে। আনবা হাসার হে আমার আল্লাহ তুমি আমাকে এমন কানা করে কেন দুনিয়া আন এই আখেরাতে জমা করলে হাসরের ময়দানে আমি এলাম তো এখানে আমার দুই চোখ কাজ করছে না আমি কিছু দেখতে পাচ্ছি না এমন অন্ধ করে আমাকে এইখানে আনার মানেটা কি হয় অথচ আমি তো দুনিয়ায় চোখ ছিলাম আল্লাহ রবুল আলমিন জবাব দিবেন ঠিক এইভাবেই জানো এই জন্য তোমাকে কানা করেছি কেয়ামতের দিন কেন করেছি যে দুনিয়ায় তোমার কাছে আমার নিদর্শন এসেছিল দুনিয়ায় তোমার সামনে আমার আখেরাতের দৃশ্য তুলে ধরা হয়েছিল যদি এই পথকে ছেড়ে দিয়ে এই পথে যাও তাহলে বরবাদই আছে তোমার সামনে যখনই কোরআনকে তুলে আনা হয়েছিল যখন তোমার সামনে নাবিজের আদর্শকে তুলে ধরা হয়েছিল তখন তুমি মুখটাকে ঘুরিয়ে নিয়েছিলে তখন তুমি চোখটাকে দিকে করে নিয়েছিলে এদিকে তোমার চোখ পড়েনি বাজারে কোথাও কোথাও সেই বুক ফেস্টিভ্যালে আপনি যাচ্ছেন ইসলামী বই কিনতে আপনি পারেন না মহরাঙ্কিত স্বর্গীয় সুধা এমন একখানি বই এটাকে যদি একজন মুসলমান তার বাড়িতে রাখে আল্লাহ নবীর জীবনের সমস্ত কথাগুলি সেখান থেকে আমি জানতে পারি যদি একটা দিনিয়াত বই বাজার থেকে ত্রিশ টাকা দিয়ে আমি কিনে আনি তাহলে আমার রাত কেমন হবে আমার দিন কেমন হবে আমার শোয়া কেমন হবে আমার জাগা কেমন হবে আমার খাওয়া কেমন হবে আমার পড়া কেমন হবে আল্লাহ তালা যেভাবে আমাকে নির্দেশ দিয়েছেন তা আমি শিখে নিতে পারবো একটা ৩০ টাকার বই দিয়ে আমি তা কিনতে পারি না আমি আমার বাচ্চাকে তা কিনে দিতে পারি না বরং দুইশো টাকা দিয়ে আড়াইশো টাকা দিয়ে আমি আমার একটা নির্বোধ বাচ্চাকে এনে দিচ্ছি যে তুমি ইংলিশ কেমন করে থ্রো বলতে পারবে এমন বই বাচ্চাকে এনে দিলাম বাচ্চা ইংরেজি নিয়ে কালচার করছে দিন নিয়ে কালচার করে না তুমি আমার দিন থেকে এই রকম মুখ ফিরিয়ে নিয়েছিলে দেখে মনে হচ্ছিল তুমি কানা তুমি কোরআন পড়তে পারো না তোমাকে দেখে মনে হয়েছিল তুমি অন্ধ তো তাই তুমি আমার দিন থেকে বেজার হয়েছিলে বলে আজ আমি তোমাকে হাসরের ময়দানে কানা করে উঠিয়েছি তোমার পরিণাম এখনো বাকি আছে ইন্তজার করো আসুন ইমানের পথে আসুন আসুন কল্যাণের পথে আসুন ইমান বুকে নিয়ে এবং ইমানকে হেফাজত করার সঙ্গে সঙ্গে ইমানের পথকে চিনে নেওয়ার সঙ্গে সঙ্গে পাথেওটাকে সংগ্রহ করুন কি কি নিতে গেলে আমার পাথেও হবে আর কি কি নিতে গেলে পাথেও হবে না এটা কি আপনাকে জ্ঞান দিতে হয় আপনি তো শিক্ষিত আপনাকে আমি ছোট্ট একটা কথা বলি যদি আপনি ধরুন হাওড়া স্টেশন থেকে একটা ট্রেন ধরছেন আপনাকে যেতে হবে দিল্লি আঠাশ ঘন্টার ট্রেনে বসে থাকবেন আঠাশ ঘন্টার জন্য যা প্রয়োজন আপনি ব্যাগে নেবেন না আপনি ছ দিনের সফরে বেরিয়েছেন আপনার ব্যাগের ভেতরে ডবল সেট থাকবে না আপনি পরবার জন্য জুতো নিয়েছেন অজু টজু করার জন্য পানিতে ভিজাবার জন্য একজোড়া চপ্পল নেবেন না রাস্তাতে পানি পাবো কি না পাবো তার জন্য বোতল একটা পানি নিতে হবে না মুখটাকে আমি মুচবো তার জন্য আপনাকে একটা রুমাল বা একটা তোয়ালিয়া নিতে হবে না একটা যদি ছত্রিশ ঘন্টার সফর হয় তার জন্য যদি আমরা এত সুন্দর করে ব্যাগটাকে সাজাই যার ভেতরে সব আমার আয়েস আরামের জিনিসগুলো আমি এক এক করে গুছিয়ে রেখেছি যাতে আমি কোনো বিপদের সম্মুখীন না হই তাহলে আপনাকে বলবো ভাই আমার আল্লাহর ওয়াস্তে একবার আমাকে বলুন এটা যদি আঠাশ ঘন্টার রাস্তার জন্য এত টুক আপনার প্রস্তুতি হয় তাহলে কেয়ামতের ময়দান সে দিনটা কত লম্বা হবে আপনি জানেন আল্লাহর নবী হাদিসের ভেতরে বলেছেন কেয়ামতের দিনটা কত লম্বা হবে বর্তমান এই দিনগুলো বর্তমান এই দুনিয়ার মাসগুলো বছরগুলোকে যদি হিসেব করো তো এই হিসাবে যদি তুমি মিলাতে যাও তো কেয়ামতের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হবে একবার বলুন সুবহান আল্লাহ এত লম্বা দিন রোদ মাথার উপরে এসে এসে লাগবে সূর্য এক মাইল দূরে এসে দাঁড়াবে আজ কত দূরে আছে সে সূর্যের তাপ সইতে পারি না গ্রীষ্মকালে ছাতা না হলে বাইরে বের হওয়া যায় না এক মাইল দূরে যদি সেই সূর্য নেমে আসে তাহলে কি হবে আমার দুর্গতি নাবিজি হাদিসে বলেছেন এক একটা মানুষ সেই দিন নিজের গায়ের ঘামে বুক পর্যন্ত ডুবে থাকবে কোমর পর্যন্ত ডুবে থাকবে গলা পর্যন্ত ডুবে থাকবে অনেক মানুষ নিজের ঘামে সাতার দিয়ে বেড়াবে আবার তারই মাঝখানে অ ভাগ্যবান হবে যারা আল্লাহর ছায়ার তলে স্থান পাবে তাদের ঘাম ছুটবে না পারবেন কি এদিকে একটু এগিয়ে আসুন এদিকে একটু মন দিন তাহলে যদি আমাকে ওই লম্বা চওড়া দিনের জন্য আমাকে সাজতে হয় তাহলে আমার ব্যাগে কতটি সামান থাকা দরকার ত্রিশ ঘন্টার সফরে বোতল ছিল চপ্পল ছিল জুতা ছিল ডবল সেট ছিল রুমাল ছিল তোয়ালিয়া ছিল কিছু খানাপানি ছিল এতগুলো নিয়ে আমি ট্রেনে উঠেছিলাম তাহলে আমাকে পঞ্চাশ হাজার বছরের সমান লম্বা সফরে যদি যেতে হয় তাহলে আমাকে আমার ব্যাগে কি কি নিতে হবে অবশ্যই আপনাকে প্রস্তুতি গ্রহণ করা দরকার আপনি বলবেন কটা বোতল নিতে হবে মলানা কটা সেট নিতে হবে মলানা ভাই আমার এগুলো সেট ওই হাসরের ময়দান পর্যন্ত যাবে না ছাতা যাবে না জামা কাপড় যাবে না বোতল যাবে না তোলিয়া যাবে না যেগুলো যাবে সেগুলোর কথা বলছি যেগুলো কাজ দিবে সেগুলোর কথা শোনাচ্ছি আপনার ব্যাগের ভেতরে থাকবে নামাজ আপনার ব্যাগের ভেতরে থাকবে রোজা আপনার ব্যাগের ভেতরে থাকবে এহসান আপনার ব্যাগের ভেতরে থাকবে নেক কাজ আপনার ব্যাগের ভেতরে থাকবে দান ধ্যান আপনার ব্যাগের ভেতরে থাকবে শরম এবং হায়া আপনার ব্যাগের ভেতরে থাকবে মানুষের সাথে আত্মীয়তা রক্ষা করা এবং গরিবকে ভালো চোখে দেখা এই ব্যাগের ভেতরে নিয়ে যেতে পারেন তাহলে এগুলোই যাবে ওখান পর্যন্ত আর এটাতে কাজ দেবে এছাড়া অন্য কোনো জিনিস নিয়ে কাজ দেবে না হে ইমানদারেরা তোমরা একবার নজর তুলে থাকাও হাসরের দিনের জন্য কেয়ামতের দিনের জন্য তুমি কি কি পাঠিয়েছো? সবকিছু টাকা কে ব্যাংকে রেখেছো ঝামেলা ঘাড়ে আছে আল্লাহর পথে ব্যয় করে দাও সে টাকা আল্লাহর ব্যাংকে চলে যাবে হিসাব আপনার হালকা হয়ে যাবে আল্লাহ রব আলিনের ব্যাংকে যেটা টাকা যাই সেটার নামে যেটা আল্লাহর ব্যাংকে পাঠিয়ে দেন ওগুলো আল্লাহ হিসাব করবেন আমাকে আর তার ব্যাপারে কোনোরকমের জিজ্ঞাসাবাদ করা হবে না তাই আপনাকে বলছি একটু আমার সাথে আসুন একবারে দিনের কথাগুলোকে মগজে তুলে দয়া করে আল্লাহর ওয়াস্তে একবার নিজের ভেতরটায় পরিবর্তন আনার চেষ্টা করুন অনেক রঙের দিন কেটে গেছে একটাও সময় গে আপনি ফালতু করেননি সব সময় ভোগের তালে ভোগের তালে কাটিয়েছেন বন্ধুরা আমার কতদিন ভোগ হয় মানুষের কতদিন এখন বাহুতে বল আছে একদিন বাহুতে বল থাকবে না এখন খুব শক্তি দিয়ে চলাফেরা করতে পারেন আর একদিন শক্তি দিয়ে চলাফেরা করতে পারবেন না সেদিন আপনার কোনো দ্বার খোলা থাকবে না একমাত্র আল্লাহর দ্বারে আসবেন তো যদি আপনাকে পঞ্চাশ বছর বয়সে পাঁচপান্ন বছর বয়সে আল্লাহর দরবারে আসতেই হয় তাহলে যদি আজ আমি বিশ বছর বয়সে আল্লাহর দরবারে চলে আসি তাহলে এখানে ক্ষতিটা কোথায় এই আল্লাহ নবী বলেছেন কোন একজন জওয়ান সে যদি নিজের জওয়ানীটাকে ক্ষয় করতে পারে আল্লাহর ইবাদাতে তাহলে এই জওয়ান হচ্ছে আদর্শ জওয়ান এই জওয়ান হচ্ছে আল্লাহর কাম্য এই জওয়ান হচ্ছে আল্লাহর নাবির আদর্শর বাহক এবং ধারক এমন যেমন কোথায়। আজকের প্রজন্ম আমরা অনেকে বলি যে যুবকরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ কিন্তু যুবকদের দিকে যদি তাকাই তো যা দুর্দশা যা তারা ইমানের সত্যা নাশ করে দিয়েছে তাতে মনে হয় আল্লাহ আল্লাহ হেফাজত কর কোনো সম্প্রদায়ের যুবক যদি ভ্রষ্ট হয়ে যায় কোনো সম্প্রদায়ের যুবক যদি বিপদগামী হয়ে যায়। তাহলে আর ওই সমাজকে সোজা করার কেউ নেই বন্ধুরা আপনারা জন্মসূত্রে মুসলমান আপনারা এমন আদর্শ যুবক হন যাতে করে আমরাও আল্লাহ রব আলিনের কাছে দাবি করতে পারি হে আল্লাহ আমরা জীবনটাকে ক্ষয় করেছি তোমার পথে বিভ্রান্তির পথে আমরা পরিচালিত হইনি এবং দাবি আল্লাহর কাছে রাখতে পারি এই দোয়াটা করুন আমি আপনার জন্য দোয়া রাখছি এবং আপনার ইসলাস ও সংস্কারের জন্য আল্লাহর কাছে মুনাজাত করছি হে আমার মালিক রাবেজ উল্জাল তুমি আমাদের দোয়াকে কবুল করো এবং তোমার এই বান্দাদেরকে ইমানই দলাত দিয়ে সমৃদ্ধ করো এদের আখেরাতকে তুমি গড়ে দাও এদের জীবনকে তুমি বদলে দাও তোমার কাছে এই কামনা এই বাসনায় রেখে আজকের মতো সকলের সামন থেকে বিদায় নিচ্ছি সুখে থাকুন শান্তিতে থাকুন আরামে থাকুন যেখানেই থাকুন পরে আবার দেখা হবে বালাগ আল্লাহনা ইকুম হিসাব আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার I'm hurting them. sitti noblness welcome best scholar to god's way <laughs> আহা <laughs> তু <laughs> <laughs> <laughs>